মানবতার সমাধান <try> আমরা সহিখারি এবং মুসলিম থেকে কিছু আহাদি শুনে আসছি আর রকা এক সংক্রান্ত যা মানুষকে দুনিয়ার মহ কমিয়ে আখেরাত মুখী করে আল্লা তালার ভয় দিলের মধ্যে সৃষ্টি করে দিলকে নরম করে দেয় এ বিষয়ের হাদিসগুলো ধারাবাহিকভাবে আমরা শুনে আসছি আজকে যে হাদিসটা আমরা পেশ করব। সেটা সুনান তিরমিজিতে এসেছে তিরমিজিতে আবদুল্লাহ রাজি আল্লাহ আনহু বলেছেন নামা না মা রাসুল্লাহ সাল আলি আসাল্লাম আল্লাহরিনা ও সারাফি জানাবে ফাকুলা রসুলাল্লাহ একদিন নবী করিম সালাম ঘুমিয়েছিলেন একটি মাদুরের উপরে হাসির বলা হয় ওই রকম মাদুর যেগুলো খেজুর গাছের পাতা দ্বারা তৈরি হয় এক এক দেশে এক এক মেটেরিয়াল প্রাকৃতিক ন্যাচারাল গাছপালা এরকম তরুণতা থেকে তৈরি করা আমাদের দেশেও আছে এগুলোকে কেউ কেউ লোকাল ল্যাঙ্গুয়েজে চাটাই বলে মাদুর বলে কেউ বিছানা বলেন এরকম একটা মাদুরের উপরে তিনি শুয়েছিলেন যেখানে কোনো কাপড় তোষক অথবা কোনো গিদ্দা কোনো গদি কিচ্ছু ছিল না শুধু একটা চাটাই একটা মাদুর ফাঁকা মা ফা আফারাফি জামবে তিনি যখন ঘুম থেকে উঠেছেন ওনার পৃষ্ঠ দেশে পিঠে বা পাশে মাদুরের দাগগুলো ওনার শরীরে দেখা যাচ্ছে কারণ তিনি যখন শুয়েছেন উনি কখনো কখনো গায়ের মধ্যে শুধু চাদর দিয়ে শুতেন উপরে শুধু চাদর থাকতো এটা আরবদের অনেকেরই এরকমই পোশাক ছিল হাম্বল সাদা মাটা পোশাক কোনো কোনো সময় জামা থাকতো তো চাদর থাকলে যখন শুয়ে যান কেউ তাহলে চাদরটা সরে যায় গায়ের থেকে অনেক সময় যার ফলে চাটাই বা মাদুরের যে পাতাগুলো আছে সেগুলোর দাগ পিঠের মধ্যে পড়ে গেছে যেভাবে মাদুরকে বানানো হয় বুনন করে করে করে করে করে একটা খড়ি অথবা এক একটা পাতা দাগ ওনার গায়ের মধ্যে লেগে গেল চাদর ছিল গায়ে কিন্তু নড়াচড়া করেছে হয়তো ওনারা দেখতে পেয়েছেন পিঠের মধ্যে এগুলোর দাগ লেগে গেছে তো ওনারা খুব আফসোস করলেন আফসোস করে বললেন ইয়ারাসুল্লাহ আপনি একটু অ্যালাউ করলে এরকম খালি মাদুরে না শুয়ে আমরা আপনার জন্য একটা তোষক জাতীয় কিছু জাজিন জাতীয় কিছু কিছু একটা উপরে দেই সুন্দর করে মোটা করে আপনার আরাম হবে এত শক্ত বিছানা আপনার সোন খালি কোন কিছু বিছানা ছাড়া আমাদের দেশে তো কিছু নাচের কম পাখি কাঁথা আছে এই কাঁথাও ওনাদের ওখানে তখন ছিল না হয়তো মাঝে মধ্যে ছিল চামড়ার একটা এরকম বিছানা মতো ছিল খুব ওটা ওনার ঘরে ব্যবহার করতেন কিন্তু মাস্টি যখন তিনি একটু আরাম করতেন তখন প্রশ্নই আসে তিনি খালি মাদুরের মধ্যে শুয়ে যেতেন তো রাসুল উল্লাহ সাল যাকে আল্লাহ তালা এত সম্মানিত করেছেন এত শান তিনি এত কষ্ট করবেন একজন সাধারণ মানুষের মতো এভাবে শুয়ে আছেন স্বাভাবিকেরা আমার কাছে খারাপ লাগলো ওনারা অনুমতি চাইলেন ইয়া রাসুল আল্লাহ আপনার পারমিশন থাকলে আমরা এরকম একটা বানিয়ে আপনার জন্য নিয়ে আসবো আপনি বিষাই নেবেন একটু আরাম করে শোবেন তিনি উত্তর দিলেন মাল ইওয়ালি দুনিয়া আমার দুনিয়ার এত দরকার কী বলতো দেখি দুনিয়া দুনিয়ার জায়গায় থাকুক আমি দুনিয়ার পিছনে এভাবে ছুটলে আরাম আয়েসের দিকে তাকাতে গেলে আমি যে মহান কাজে এসেছি আল্লাহ তালার সঙ্গে আমার যে সম্পর্কের ভিত্তি রয়েছে এসব কিছু দুনিয়ার দিকে তাকাতে গেলে দুনিয়া গ্রহণ করতে গেলে দুনিয়া আরাম আয়েস অন্বেষণ করতে গেলে সব আমি হারাব প্রশ্নই আসে না আমি এই দুনিয়ার এই সমস্ত আরাম এসে দিকে ভ্রুক্ষেপ করতে চাই না একটু সময় নষ্ট করতে চাই না কারণ মোমেন্ট আসলে দুনিয়ার মধ্যে অনেক কাজ অনেক ব্যস্ত থাকতে হবে অনেক দায়িত্ব পালন করতে হবে আল্লাহ আল্লাহতালার ফরজিয়ত এর ইবাদতগুলো আদায় করতে হবে তারপরে তিনি বললেন মা আনা ইল্লা সুম্মা কা আমার অবস্থা হচ্ছে দুনিয়ার সঙ্গে আমার সম্পর্কটা এমন একজন মুসাফিরের মতো একজন পথিকের মতো যে পথিক ক্লান্ত হয়ে গেলে গাছের নিচে কখনো কখনো একটু রেস্ট নেয় এরপরে গাছের নিচের ওই জায়গা ছেড়ে তাড়াতাড়ি আবার চলে যায় তার আপন মঞ্জিলে মাসিদে পৌঁছার জন্য। এক্সাম্পলটা ইজ ভেরি অ্যাপ্রোপ্রিয়েট আমরা যদি এখন চিন্তা করি অনেক এখন তার এরকম হাঁটে না মানুষ ছোটো কালে আমরাও হেঁটেছি বাজারে গিয়েছি তিন মাইল দূরে দুপুরবেলা রোদের বেলা হাঁটতে গিয়ে টায়ার্ড হয়ে যেতাম কখনও কখনো গাছের নিচে কিছুক্ষণ রেস্ট নিতাম এবং ওই সময় যারা আরও লম্বা সফর করে লম্বা হাঁটে ওনারা অনেক সময় দুপুরবেলা একটু শুয়ে যান ঘাসের উপরে শুয়ে যান একটা ব্যাগ মাথায় করে যে ব্যাগটা নিয়ে বাজারে যাবেন সেটা মাথা নিচে দিয়ে ঘুমিয়ে যান অনেক সময় দশ পনেরো বিশ মিনিট আধা ঘণ্টা হতে পারে ওই লোকটা যে লোকটা এরকম করে পথিক এবং একটি মানজিলে মাকসুদে তার টার্গেট আছে কোথায় এক পৌঁছবেন সেই ব্যক্তি ওখানে একটু রেস্ট নিতে হবে দশ পনেরো মিনিটের জন্য যাওয়ার সময় কি কতগুলো কাথা নিয়ে যাবেন বালিশ নিয়ে যাবেন বিছানা নিয়ে যাবেন গদি নিয়ে যাবেন না এই ভ্যারি টেম্পোরারে মাত্র কয়েক মিনিট একটু গা হেলিয়ে দিল ঘাসের উপরে অসুবিধা নেই তার কাজ আছে সে যাবে একটি শহরে অথবা বাজারে অথবা কোনো জায়গায় দেখা করতে ওই মেইন কাজ পড়েই আছে। এখানে কতক্ষণ রেস নিবেশে অল্প সময়ের জন্য এই অল্প সময়ের জন্য এইখানে কিছু সাজগোজ করা এখানে কিছু বিছানাপত্র জোগাড় করা এটা একটা কোন বুদ্ধিমানের কাজ হতে পারে না এটা প্রশ্নই আসে না তেমনি তিনি গোটা পৃথিবীটাকে নিজের জন্য এক্সাম্পল দিয়ে তিনি আমাদেরকেও লেসন দিচ্ছেন যে আমরা সবাই চিন্তা করা উচিত এই দুনিয়াটা অত্যন্ত টেম্পোরারি অ্যাড্রেস খুবই টেম্পোরারি অস্থায়ী ঠিকানা আমরা তো এই দুনিয়ার জন্য পয়দা হইনি আল্লাহ তালা আমাদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছেন জান্নাতে যাওয়ার জন্য সেখানে চিরদিন থাকার জন্য এখানে মাত্র অল্প সময়ের জন্য রেখেছে. অল্প সময়ের জন্য মানুষ এত আরাম আয়েসের সংসার জুড়ে বসে বিশাল কমপ্লেক্স খুলে বসে তৈরি করে বসে আর তার সাজ সরঞ্জাম আসবাবপত্র আরাম আয়েসের উপায় উপকরণ এত দরকার যত হয় কোনো দিন বলে না যে আমার যথেষ্ট হয়ে গেছে আর কিছু লাগবে না এরপরে যখন দোকানে যায় এটা আকর্ষণীয় কিছু দেখে কিনতে মনে চায় মানুষের যখন অত্যন্ত ন্যূনতম প্রয়োজনীয় জিনিসের অভাব হয় তখন মানুষ বলে যে আমার একটু জরুরি জিনিসটা খুব দরকার এটার অভাব ফিল করে যেমন একটা লোকের জরুরি জিনিস খাওয়া লাগবে তিন বেলা। তারপরে গায়ের কাপড় লাগবে থাকার একটা ঘর লাগবে ঘরের মেয়েদের একটা খাট লাগবে মিনিমাম কাঁথা বালিশ কম্বল যা কিছু দরকার শীতের কাপড় এগুলো একটু লাগবে এগুলা যখন হয় আগে খেয়াল শুনে এগুলো দরকার শুধু যারা এগুলো হয়ে যায় এখন সে চিন্তা করে আমারটা ফ্যান দরকার ঘুম আসে না অথচ এই পৃথিবীতে বা আমাদের দেশেও যারা ঘুমায় কয়জনের বাড়িতে ফ্যান আছে ইলেকট্রিক ফ্যান কয়জনের বাড়িতে আছে অনেকের বাড়িতে নেই গ্রামেগঞ্জে শহরেও অনেক অসহায় মানুষ আছে তারা ঘুমা। তাদের মনে মনে একটু স্বপ্ন যে একটা ফ্যান হলে কত আরাম হতো কিন্তু তারা এই স্বপ্ন পূরণের সুযোগ নেই কারণ নুন আনতে পান্তা ফুরায় ডেইলি এই দুই বেলা খাবার জোগাড় করতেই তাদের অবস্থা কাহিনী কাজে ওটা তাদের কাছে ভ্যারি সেকেন্ডারি কিন্তু তা যখন তার হয়ে যাবে সে তখন বলবে আমার ফ্যান লাগবে ফ্যান হয়ে গেল ফ্যান হওয়ার পরে এখন চিন্তা করে ফ্যানে যে বাতাস যায় যথেষ্ট ঠান্ডা না ওই যে এয়ার কন্ডিশন দেখা যায় ওই এয়ার কন্ডিশনে যারা ঘুমায় কি মজা এত ঠান্ডা করে রাখে এভাবে মানুষের প্রয়োজনের এবং সুখ সম্ভবের উপায় উপকরণ যোগার করার নেশা প্রতিযোগিতা কবে শেষ হয়। যাওয়ার আগ পর্যন্ত শেষ হয় না মানুষ দুনিয়াকে এরকম অস্থায়ী ঠিকানার কথা চিন্তা করে না সব সময় স্থায়ী চিন্তা করে এটা একটি বড় হিসাবের ভুল আমাদের কনসেপ্টে যখন আমরা আখেরা ঠিকানাকে জান্নাতকে স্থায়ী মনে করি না দুনিয়াটাকেই যত স্থায়ী মনে করে ফেলি এবং এখানকার সুখ শান্তির জন্য সারাটাই দিনের পরিশ্রম পেরেশানি সকালবেলা একজন অফিসার একজন কর্মচারী একজন শ্রমিক যখন তার ঘর থেকে বের হয় রাতের বেলায় তিনি ঘরে আসেন সারাটা দিন তার চিন্তা কর্মব্যস্ততা ছিল কিভাবে তার এই সংসারের উন্নতি করা যায় তার জন্য যে খরচপত্র জোগাড় করা যায় নিশ্চয়ই আল্লাহ তালা আমাদেরকে এভাবে চেষ্টা করেছেন কাজ করতে হবে খেতে হবে প্যাটের ভাত জোগাড় করতে হবে ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে পরিবার পরিজনের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব এই জন্য কাজ করব আল্লাহ তালা হালাল করে দিয়েছেন দায়িত্বও দিয়েছেন এর মধ্যে অনেক স্বভাব হবে গরমের হাত শরীরের ঘাম যে ঘাম ফেলে মানুষ জোগাড় করে তার রুজি রোজগার করে নিয়ে আসে হালাল তরিকায় এই ঘামের কীমত আল্লাহর কাছে অনেক বেশি এই হাতের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি নো ডাউট কিন্তু এটাতে শুধু এই দুনিয়া কেন্দ্রিক করে ফেলে আল্লাহ তালা দিকে রিলেট না করি এবং যতটুকুন দায়িত্ব আসে আল্লাহ তালার সঙ্গে নামাজ রক্ত হয়ে গেলে নামাজ পড়ে ফেলা সেখানে হক হালাল মতো কাজ করা হারামের দিকে না যাওয়া এগুলো যদি যোগ না হয়ে যায় তাহলে শুধু দুনিয়া থাকলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুনিয়াই থাকলো আখের হাতের কোনো সম্বল তালি তৈরি হলো না এই জন্য রাসেল সাল্লাইসাল্লাম আরাম আয়েসের ভোগের জিন্দিগি থেকে তিনি নিজেকে সরিয়ে রেখেছেন তিনি যদি চাইতেন আল্লাহ তালা ওনাকে অনেক ভালো জিন্দিগিতে রাখতে পারতেন আল্লাহ তারা অনেক অপশন দিয়েছেন বরঞ্চ কোনো দিন খাওয়ার সুযোগ হয়েছে কোনোদিন খালি পাটে থাকতে হয়েছে দর্শক মণ্ডলী আমাদের এখন একটি বিরতি হবে বিরতির পরে পুনরায় আমাদের আলোচনা অব্যাহত থাকবে আমরা এই হাদিসের কনক্লুশন সেখানে করবো এবং আরও কিছু হাদিস নেব আবিল্লাহ তফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সংশোধনের জন্য সমাজের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে দুজন মুসলিম করবে তার মূল নীতিটা জানতে হবে মনটা বড় করতে হবে মতান্তর থাকতে পারে কিন্তু যেন মনান্তর না থাকে ইসলামী দিয়ে क्यों गुरुत्वपूर्ण जान देख इी समाजी बृहस्पतिवार सन्ध्या साढ़े पांच पुनः सम्प्रचार सकाल छंगे बांगल्वर বা আধুনিক কর্মচাঞ্চলতা এই সম্পর্কটাকে ছিন্ন করে দিচ্ছে বৃদ্ধ বয়সে চলে যাবে এটা কেমন আধুনিকতা তোমার একটা অভিষ্ট লক্ষ্য আছে সেটা হলো যে পরকালের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 একটি ছোট্ট হাদি রসুল্লাহ সাল্লাম মাদুরের উপরে মাটিতে শুয়েছিলেন কোনো বিছানা ছিল না উঠার পরে গায়ের চাদরটা সরে গিয়েছিল সাহবাইকার দেখতে পেলেন যে ওনার পিঠে বা পাশে মাদুরের দাগগুলো মাদুরের পাতার দাগগুলো খড়ির দাগগুলো একেবারে দেখা যাচ্ছে তার দুরবস্থা থেকে ওনারা বললেন এরা আসলে আপনি পারমিশন দিলে আমরা একটা কিছু বিছানা জাতীয় সুন্দর করে নরম একটা বিছানা বানিয়ে নিয়ে আসতাম এরপর বিছিয়ে দিয়ে আপনি শুনে আপনার এই কষ্টটা হতো না তখন তিনি বললেন আমার দুনিয়ার এই আরাম আয়েসের কি দরকার আমি তো হচ্ছে একজন পথিকের মতো যে পথিক মুসাফের রাস্তা চলতে গিয়ে তার মঞ্জিলে পৌঁছতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ে কিছুক্ষণ বিরতি নেয় রেস্ট নেয় একটা গাছের নিচে আর যখন তার ক্লান্তি হয়ে যায় তখন সে উঠে আবার চলে যায় ওই গাছের নিচে কেউ সংসার পাতা ওই গাছের নিচে কেউ কোনো আরাম আয়ুষের বিছানার সাথে নিয়ে যাওয়ার চিন্তা করে না গাছের নিচে দশ মিনিট পনেরো ব্রেক নিতে হবে একটা বালিশ নিয়ে যায় এরকম চিন্তা একটা পাগলেও করবে না তাই আমিও এখানে কয়দিন থাকবো আমার আসল আরাম তো অপেক্ষা করছে জান্নাতে সেখানকার জন্য আমাকে অনেক কাজ করতে হবে আমাকে অনেক পরিশ্রম করতে হবে আমাকে অনেক কর্মমুখর জিন্দগি যাপন করে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করা রাস্তায় এগিয়ে যেতে হবে আরাম আয়সে গা এলিয়ে দিলে আমি অলস হয়ে যাব। আমার সময় নষ্ট হয়ে যাবে দুনিয়ার যে মিনিমাম জিনিসটা আছে এতটুকুন হয়ে গেলে বাস কাজ শেষ আমি চলে যাব এই তিনি আল্লাহ তালার কাছে অপশন চেয়েছিলেন তিনি বাদশাহ এবং নবী সম্পদশালী হবেন না বরঞ্চ তিনি সাদা মাটা জিন্দি যাপন করে নবুতের দায়িত্ব পালন করবেন এখানে একটা হেকমত আছে আল্লাহ তালার ইচ্ছা আজকে যদি নবী করিম যে কথাগুলো আমরা হাদিসে পাই যে তিনি কোন সময় খেয়েছেন কোনো সময় না খেয়ে থেকেছেন তো কেউ কেউ মনে করেন যে এটা এই জিন্দিকে তিনি বেছে নিলেন কেন আল্লাহ তালা অপশন দিয়েছেন কমপক্ষে প্রত্যেক দিন দুবেলা খেতে পারবেন এমন দরখাস্ত তো দিতে পারতেন আল্লাহ তালার কাছে তো তিনি কোনোদিন না খেয়ে থাকলেন কেন এমন না খেয়ে থেকেছেন সকালবেলা নাস্তা পাওয়া যাচ্ছে না বিবিকে জিজ্ঞাসা করলেন নাস্তার কি ব্যবস্থা আছে আজকে তে বিবিরা বললেন যে নাস্তার তো কোনো ব্যবস্থা নেই তাহলে নফল রোজা রেখে দেয় সব আল্লাহ তিনি নাস্তা নিয়ে এদের নফল রোজা রেখে দিচ্ছেন নফল রোজা অবশ্য নিয়ে পরে করা যায় কিন্তু রমাদানের ফরজ রোজা বা এইরকম কোনো ফরজ রোজা আদায় করতে হলে সবের সাদেকের ভিতরে থাকতে থাকতেই নিয়োগটা ক্লিয়ার থাকতে হবে যে কালকে আমি নিশ্চয়ই রোজা রাখছি এই ধারণা পরিষ্কার থাকতে হবে যাই হোক তো এই যে অবস্থা যদি নাস্তা থাকতো হয়তো তিনি রোজা রাখতেন না খেয়ে নিতেন তো এখন রোজা রাখার সুযোগ হয়ে গেল তো এতে করে আজকে যারা একটু গরিব আছে আজকে যারা অর্থনৈতিক টানাটানি ভিতরে আছে যদি রাসুলুল্লা সাল্লা প্রত্যেকদিন ঠিক মতো খেতে পারতেন তাহলে এই গরিবগুলো বলতো যে দেখেন আমরা তো এইভাবে না খেয়ে কেমনে দিনদারি পালন করি আল্লাহ তালা কি এক মুসিবতে আমাদেরকে রাখলেন আল্লাহ তালার প্রতি ইমান রাখাও তো মুশকিল হয়ে যাচ্ছে তারা এরকম কথাবার্তা বলতে পারত। যে এই পরীক্ষার মধ্যে কেউ পাস করতে পারে না আমরা এত কষ্টে আছি এত কষ্টে আছি কাজেই যে ব্যক্তি খাবার দাবার অভাব অনটনে যতই কষ্টে থাকুক রসুল্লাহ সাল আলি আসালামকে আল্লাহ তালা চূড়ান্ত পর্যায়ের পরীক্ষায় উত্তীর্ণ করে তার জন্য তার রাস্তা বন্ধ করে দিয়েছে সে বলতে পারবে না যে আমরা না খেয়ে কি আল্লাহকে ডাকা যায় এই কথা আর বলতে পারবে না তা না হলে কোনো গরিব মানুষ বলে ফেলতো যারা বড় লোক এত আরাম আয়সে আছে তারা আল্লাহর ইবাদত করার মতো তাদের সুযোগ আছে আমাদের কি সুযোগ আছে পেটের ভাতনে আল্লাহকে ডাকি কাপ এই কথা বলা সুযোগ আর থাকলো না তো আমরা ভুল লেসনে দিকে আসি আমরা চিন্তা করি রাসুল্লাহ সাল্লুমের কাছেও দুনিয়ার মজা ছিল আকর্ষণ লেগেছে খাওয়ার মজা লেগেছে কিন্তু তিনি আমাদের জন্য উসুআতন হাসানা রোল মডেল এক্সাম্পল যে আমরা ওনাকে আদর্শ নমুনা গ্রহণ করে আমরা চেষ্টা করব দুনিয়ার লোভ এবং আকর্ষণ কমাতে আলহামদুলিল্লাহ যদি হালার তরিকায় আল্লাহ তালা আপনাকে প্রত্যেক দিন খাওয়ান কোনো বেলায় অসুবিধা না হয় তাতে আপনার গুণা হবে না আল্লাহ শুক্র আদায় করেন খান কিন্তু লোভকে সংকরণ করতে হবে মোহকে কমাতে হবে এবং শুধু নিজের খাওয়ার জন্য পুঞ্জীভৃতি করে রাখা অসহায় মানুষগুলোর পাশে যারা না আছে তাদের প্রতি সমবেদন না জানানো এই স্বার্থপরতা আমাদেরকে কিল করেছে ফেলবে আমাদের ধ্বংস ডেকে নিয়ে আসবে কি পরিমাণ বড়ো লোকের বাড়িতে ঘরের বাইরে যখন ক্ষুধার্ত ভিকারীরা আওয়াজ করে মা সারাদিন খাইনি একটু খাবার দেবেন একটু খাবার দেবেন আমি এরকম কানে শুনেছি আমি আমার দেশের একাধিক শহরে দুইটা শহরে অনেকদিন আবার থাকার সুযোগ হয়েছে রাস্তায় রাস্তা ঘুরে বেড়িয়েছে প্রত্যেক দিন রাতে আমি শুনতাম যে মা সারা দিন কিছু খায়নি বাবা সারাদিন কিছু খায়নি চারটে ভাত দিবেন চারটে ভাত দিবেন একটা লোক ঘরে দরজা খোলে না এত কঠিন হয়ে মানুষ তারা সবাই পেট ভরে খেয়েছে এই লোকটা চিৎকার অর্থনা তাদের কানে যায় না যারা খেতে খেতে তাদের উচ্ছিষ্ট ডাস্টবিনে ফেলে দিতে হয় সেখানে কুকুরে এসে কুকুরে কুকুরের পাশাপাশি অভুক্ত মানুষকেও মাঝে মাঝে খাবার সেখান থেকে টেনে নিতে দেখা যায় এই ছবি আপনারা দেখেছেন বাস্তব ঘটনা এগুলো এগুলো কোনো তৈরি করা ঘটনা নয় এই সম্পদের মহে যারা আছি দুনিয়ার ভোগে নিজের জন্য এত স্বার্থপর হয়ে গেছি তাদের জন্য হাতে শিখে কোনো লেসন নেই তাদেরকে সতর্ক হওয়া লাগবে যে আমরা অন্তত আমাদের যে হালাল সম্পদ আল্লাহ তালা দিয়েছেন তার হক আদায় করি তাহলে দুনিয়ার মোহ কম আসে বোঝা গেল ওসমান রাজি আল্লাহ আনহুরের এক্সাম্পল আমরা জানি আল্লাহ তালাউনাকে ধন সম্পদ দিয়েছেন কিন্তু তিনি অকাতরে দান করেছেন আল্লাহর রাস্তায় গরিব অসহায়কে আমরা ওই রকম ধনী হতে পারি না অনেক এক্সাম্পল দেন ওসমান রাজি আল্লাহ তানহ ধনী ছিলেন ধন ইসলামের কাজে লেগেছে তিনি ইসলামকে অনেক দান খরাত করেছেন এই এক্সাম্পল দিয়ে ধনী হতে চান কিন্তু ওসমান রাজি আল্লাহ আনহু পরিমাণ দান খরাত করেছেন ওইটা গ্রহণ করেন না আসুন আমরা এই হাতিস থেকে শিক্ষা গ্রহণ করি যে আমাদের জীবনে আরাম আয়েসের যে তীব্র সাহেস আছে এবং অন্যটা দেখলে আমাদের মধ্যে যে প্রতিযোগিতা সৃষ্টি হয়ে যায় অমুকের সিটিং রুম দেখে এসেছি এত সুন্দর করে সাজিয়েছে এত সুন্দর ডেকোরেশন আমার ওটা চাই কোথায় পাওয়া যায় ভাই থেকে কিনেছেন ওইটা কেনার জন্য আমার শখ হয়ে গেল এত সুন্দর সোফা কোথায় পাওয়া গেল। এত সুন্দর ডেকোরেশনের পিস কোথায় পাওয়া গেল যার ঘর নেই তার একটা ঘরের দরকার ঘর হয়ে গেলে বৃষ্টি পড়ে টিনের ঘর হলে বৃষ্টি পড়বে না টিনের ঘর হয়েছে বিল্ডিং কবে হবে বিল্ডিং হয়েছে এরপরে এখন সাজাবো কবে আমার আগে চেয়ার ছিল না এখন সোফা সেট চেয়ার হয়ে গেছে এখন সোফা সেটের দরকার সোফা সেটের মধ্যেও অনেক দাম আছে কোনটা নিব। আস্তে আস্তে বড়টা কখন পাওয়া যায় উপরে দিয়ে কত উঠতে পারি এইভাবে মানুষের বাড়তে থাকে বাড়তে থাকে কোনোদিন শেষ হয় না আল্লাহ হাত তা তোমাদের বেশি পাওয়ার নেশা তোমাদেরকে একেবারে কবর যাওয়ার আগ পর্যন্ত কন্টিনিউ করবে ওরাই সফল যারা ব্রেক করতে পারে কন্ট্রোল করে ফেলে নফ্সকে বলে যথেষ্ট হয়ে গেছে থামো আল্লাহ তালা তোমাকে আর একটু সম্পদ দিয়েছেন শুধু আরাম আয়েসের চিন্তা না করে এগুলো কিছু বিতরণ করো অসহায় মানুষকে দাও আল্লাহ দিনের জন্য খরচ করো আখ রাতের জন্য কিছু সম্বল জোগাড় করো সেখানকার বিষ্ণুপত্র জোগাড় করো আখেরাত খালি মরুভূমি আপনার হাতির শুনেছেন যে জান্নাতে অবস্থা কি আন একদম উন্মুক্ত খালি জায়গা যখন আমরা আমল করি এক একটা আমলের বিনিময় জান্নাতে আমাদের বাগান করতে থাকে বাগান করতে থাকে প্যালেস করতে থাকে সাজ সরঞ্জাম জোগাড় হতে থাকে আমাদের আমল দিয়ে তৈরি হয় যার আমল যত বেশি তার জান্ন তত বেশি সাজানো থাকবে সব হায়ান আল্লাহ বলছি আলহামদুলিল্লাহ বলছি আল্লাহকে ডাকছি গাছ বাগান তৈরি হচ্ছে জাননাতে তা আসুন যারা ধৈনিক সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়েছেন আল্লাহ তালা আপনাদেরকে সম্পদ দিয়েছেন মোহ ফেলি আমরা একটু বেশি করি গরিব আত্মীয় স্বজনকে অসহায় মানুষকে দান খেরাত করি অভুক্ত লোকগুলোকে খাওয়াই অসহায় লোকগুলো দায়িত্ব পালন করি এতিমদের দায়িত্ব পালন করি মসজিদ মাদ্রাসা দিনই কাজগুলোকে আমাদের সময় শেষ হয়ে প্রায় দেখি একটু প্রশ্ন নেওয়া যায় কিনা ইনশাআল্লাহ আমার প্রশ্ন হলো যে কেমতের দিন আল্লাহ তাদের বয়স করে তাদেরকে জান্নাতের মধ্যে দাখিল করানো হবে প্রশ্ন জান্নাতে মানুষ খতনাবিহীন অবস্থায় যাবে কি না যেভাবে খতনা বিহীন উঠানো হবে এই হাদিসটা আমরা পেয়েছি খতনা করা হবে এইরকম কোন হাদিস পাওয়া যায়নি আমার নজরে আসেনি তাতে বোঝা গেল আর খতনার প্রয়োজন নেই আসলে খতনাটা দুনিয়াতে বিভিন্ন কারণে প্রয়োজন বিশেষ করে পবিত্রতা অর্জনের জন্য অত্যন্ত জরুরি এই এটা সুনত অনেক কিছুই দুনিয়াতে প্রয়োজন ছিল এখন আখরাতে সেগুলো প্রয়োজন নেই কারণ হচ্ছে দুনিয়াতে নাপাকি থেকে পাক হওয়ার জন্যে আমাদের টয়লেটে যেতে হয় তো জাননাতে কি টয়লেটে যাওয়া লাগবে লাগবে না তাহলে টয়লেটে না যাওয়া লাগলে তো অপবিত্রতা অপরিচ্ছন্ন হওয়ার আর কোনো ব্যাপার থাকলো না সেজন্যে আমরা দেখতে পাই যে এই প্রয়োজনটা মিটে গেল। জাননাতে এই যে মানুষের টয়লেটের কোনো প্রয়োজন লাগবে না পায়খানা প্রস্রাব কিছুই লাগবে না মানুষের খাদ্যগুলো হজম হয়ে যাবে ঢেকুরের মাধ্যমে ঘামের মাধ্যমে আর দুনিয়াতে যদি এগুলো বের না করা হয় তাহলে মানুষের জন্য বিষ হয়ে যায় শরীরটাকে বিষাক্ত করে ফেলবে কিন্তু জাননাতে তা হবে না এই সেটা লাগবে না জাননাতে এরপরে বয়সের ক্ষেত্রে যেটা এসেছে প্রশ্ন কত বয়সে যাবে বয়সের ব্যাপারে উভয়ই কেউ বুড়ো হবেন না এমন যুবক যে যুবকের পূর্ণাঙ্গতা এসে গেছে একদম বয়সটাকে ফিক্স করে দেওয়া হয়নি কিন্তু যখন মানুষের জীবনটা ষোলো কলায় একেবারে পূর্ণাঙ্গ হয়ে যায় যে এত ছোট না এত ইয়াং না কিছু বুঝে টুঝে না আবার একেবারে যখন একটা পর্যায়ে মানুষ পূর্ণাঙ্গ মানুষের রূপান্তরিত হয় যৌবনের পূর্ণ পর্যায়ে চলে আসে ওই বয়সটাই আল্লাহ তালা চুজ করবেন মহিলাদের জন্য এবং পুরুষদের জন্য আল্লাহ তালা এই জান্নাতে আমাদেরকে বিনা হিসাবে যাওয়ার তফই দান করুন আমরা এখানে শেষ করি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ Shut the world down لهم أجرهم عند ربهم ولا خوص عليهم ولا هم يحزنون السلام عليكم و السلام السلام عليكم একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা যাবে হ্যাঁ সত্যি যদি এটা হয় নন প্রফিট ইসলামী টেলিভিশন কেন নয় পৃথিবীর বড় বড় उिंग